বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম আহমতুল এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে পিস টিভি বাংলার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি আল্লাহ রব আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন এবং পৃথিবীর যে যেখানেই আপনারা আছেন না কেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও সময় কামনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন আপনাদেরকে সুস্থ থাকেন আপনারা এবং দিন এবং ইমানের সাথে আমরা সবাই যেন থাকি এটাই হলো আমাদের একজনের জন্য আরেকজনের দোয়া সম্মানিত ভাই বোনেরা আমাদের এই ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনার মেইন বিষয়বস্তু হলো আসুন কোরআন পড়ি কোরআন বোঝি এবং কোরআন দিয়ে জীবন করি এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আল্লাহ সুহায়না হুয়া তালা কোরআনুল করিমকে কিভাবে নাজিল করলেন কে কোরআনকে নিয়ে আসলেন আমরা একদিকে জানি যে কোরআন কদরের রাত্রিতে কদরে কোরআন নাজিল হয়েছে আবার একথাও আমরা জানি যে কোরআনা কোরআন নাজিল হতে মোট তেইশ বছরের মতো আল্লাহ রসুলের জীবনের সময় লেগেছে নবুয়তে শুরু থেকে নিয়ে অফাদ পর্যন্ত তেইশ বছরের জেন্দেগি তেরো বছর মক্কাতে এবং দশ বছর এই সম্পর্কে আমরা আলোচনা করি ওলামে যে কথা বলছেন পরিপূর্ণ কোরআনটা মাহফুজ। কোরআন এটা একটা প্রোটেক্টেড এরিয়াতে আল্লাহ রেখেছেন লাউহে মাহফুজ এই কুরআনকে আল্লাহ সুবাহান মাহফুজ থেকে কদরের রাত্রিতে আল্লাহ সুবাহান করেছেন একথাও ঠিক এবং ওলামাইকরামের এক মতামত অনুযায়ী যে দুনিয়ার নিকটবর্তী আসমানে ইজতের যেই ঘর সেখানে আল্লাহ পুরো কোরআন শরীফটাকে এনে রেখেছে যে আল্লাহ এই কোরআন কে নাজিল করেছেন ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروه فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إنا أنزلناه في ليلة القدر نشطي أمي الله أي قرآن كنازل قرتي قدر الراتل وما أدراك ما ليلة القدر আপনি কি জানেন যে কদরের রাত কি আল্লাহ রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন আবার সুরা বাকারার মধ্যে আল্লাহ সুবাহ মানুষের জন্য হেদায়তাই হুদা এবং এটা হেদায়তের বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন তাহলে এখান দিয়ে বোঝা যায় যে আল্লাহ করেছেন তাহলে আসমানে নামক যেই জায়গা আল্লাহ রয়েছে সেখানে পুরো কোরআনটাকে আল্লাহ একসাথে একত্রে করে আল্লাহ নাজিল করলেন এবং এরপরে নবী করিম সল্লি ও সাল্লামের প্রয়োজন অনুযায়ী রসুল সাল্লহ ও সাল্লামের যখন যেভাবে প্রয়োজন হয়েছে নাজমান নাজমান নজমন আয়াতান আয়াতন এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা কয়েক আয়াত পাঁচ আয়াত দশ আয়াত যেভাবে প্রয়োজন হয়েছে ঠিক সেইভাবে আল্লাহ সুবাহ হুয়াতার নির্দেশে কাছে নিয়ে এসেছেন তাহলে প্রথম ব্যাখ্যা হলো যে সঙ্গে পুরো কোরআনটা কদরের রাত্রিতে নাজিল হয়ে গেল এবং এই নাজিলের পরে আল্লাহ আল্লা সুবহান্লার নির্দেশে জেবরিল আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলিহালামের নিকটে অল্প অল্প অল্প অল্প করে নিয়ে আসলেন তাতে তেইশ বছরের সময় লাগল দ্বিতীয় ব্যাখ্যা ওলামাই গ্রামের কেউ কেউ বলেছেন কদরের রাত্রিতে কোরআনুল কারিম নাজিল হয়েছে তার এটাও একটা ব্যাখ্যা যদিও অন্য অন্য গ্রুপের ওলামাইকের আমি ব্যাপারে সম্পূর্ণ একমত হন নাই কিন্তু এরপর এটাও একটা ব্যাখ্যা যে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে হলো কদরের রাত্রিতে কোরআনের স্টার্টিং ইউজ টু বি ইন দ্য নাইট অফ পাওয়ার নাইট অফ কদর যখন স্টার্ট হয়েছে স্টার্টিং অনুযায়ী পুরো কোরআনটাই কদরের রাত্রিতে নাজিল হয়েছে বলে বলা হয়েছে এই ব্যাখ্যাও কেউ কেউ দিয়েছেন তবে আপনারা চিন্তা করলে দেখবেন যে প্রথম ব্যাখ্যাটা যদি গ্রহণ করা হয় তাহলেই এটা বেশি সুন্দর হয় তাহলে আল্লাহ সুফান ইচ্ছা করলে এই কোরআনকে তিনি যেমনভাবে তাওরাত এসেছে এঞ্জিল এসেছে জাবুর এসেছে এই সব কিতাবের মতো আল্লাহ ত একসঙ্গে করে দিয়ে দিতে পারতেন যেমন মৌসা আলহিসের জন্য আল্লাহ বলেছেন আবার ইঞ্জিল আল্লাহ একসঙ্গে নাজিল করেছেন দোফা আতান ওয়াহেদ আতন যাবুর আল্লাহ তালা নাজিল করেছেন তাও আল্লাহ সঙ্গে নাজিল করেছেন এখন অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করবেন اللہ تعالی قرآن کے نازل کرتے تیئیش بچر ات لمبا سما اللہ تعالی کن نلین اچھا کر لی تو کوئیکلی فلتے پتین ایز ہیڈیڈ جمن انجل توراتے زبر کمن ہوتا ہے ٹھیک ایک ہی ای اللہ تعالیٰ کرتے ہیں کن آللہ کرلینا اصل حکمت کتا تو اللہ تعالی جانیں मुफासरण कराम ओलामाई कराम जिसमस्तम कथा बोले छेन। तार मध्य अन्नतम एक हेकमत हल यहाँ कुरेशन जेहेतु लंगार एक है युर कार्यकरी थे जेहतु लम्बा समय आपनारा जानी जबुर जख दाउद आलिस्लम चले गरपर आर कित आसार आग पर्त कार्यकरितर पर मूसा आलिस्लम আপনার তাওরাতের কার্যকরিতা শেষ হয়ে গেল যখন ইঞ্জিল এসে গেল আর ইঞ্জিলের কার্যকরিতা তখন শেষ হয়ে গেল যখন কোরআন এসে গেল তাহলে কোরআনের কার্যকরিতা কি কখনো শেষ হবে যে না কোরআন উইল রিমেইন ইফেক্টিভ টিল দ্য ডে অফ কেয়ামাক কোরআন উইল রিমেইন ইন অ্যাকশন টিল দ্য ডে অফ কেয়ামাক কেয়ামত পর্যন্ত কোরআন উইল রিমেইন লাইভ এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে কোরআন যখন নাজিল হয়েছিল তখন ইট ইউজ টু বি দ্যান্ড কোরআন ইস স্টিল মোস্ট মডার্ন কোরআন এভার যে কোরআন যখন নাজিল হয়েছিল এটা একটা যুগ উপযোগী কিতাব ছিল এখনো পর্যন্ত কোরআন যুগ উপযোগী এবং কেয়ামত পর্যন্ত কোরআনটা যুগ উপযোগী থাকবে কোরআন কখনো পুরাতন হবে না কোরআন কখনো ব্যাকডেটেড হয়ে যাবে না কোরআন কখনো পর্যন্ত আপনার এমন হবে না যে এই যুগের জন্য চলে না এরকম অবস্থা কোরআনের কখনো হবে না হবে না হবে না হতে পারে না কারণ আল্লাহ তালা এর মধ্যে এমন লাইভ পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা এর মধ্যে এমন কুয়ত দিয়েছেন এবং এমন ল্যাঙ্গুয়েজ আল্লাহ ব্যবহার করেছেন যিনি সবকিছু জানেন যিনি ভবিষ্যৎ বলতে কাছে কিছু নাই অতীত বলতে আল্লাহর আল্লাহর সবকিছু বর্তমান সবকিছু সৃষ্টি করলেন তা আমাদের এক্সিস্টেন্স আসলো কান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কান আল্লাহ একমাত্র আল্লাহ ছিলেন আল্লা নলে আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নাই অতীত বলতে কিছু নাই করল হা দেন্দ আল্লাহর কাছে সব কিছু আপনার বর্তমান এবং আল্লাহ তব কিছুই জানা আছে সেই হিসেবে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে এমন এক পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে এমন এক শক্তি দিয়েছেন এই কোরআনের মধ্যে এমন এক কুয়ত আল্লাহ তালা দিয়েছেন যে এই কোরআনটা কখনো পুরাতন হবে না এই কোরআনটা কোনো ব্যাকডেটেড হবে না আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই শেক্সপিয়ারের অনেক প্লে হয়তো বিভিন্ন দেশে দেশে পড়ানো হয় এমন কি ইংল্যান্ডে আমি নিজে লন্ডনে যেহেতু থাকি লন্ডনের ছেলেমেয়েদেরকেও শেক্সপিয়ারের প্লে যেমন ম্যাকবেথ পড়ানো হয় রোমিয়ান জুলিয়েট পড়ানো হয় এ ধরনের অনেক প্লেগুলোকে পড়ানো হয় এবং শেক্সপিয়ার যেই ল্যাঙ্গুয়েজে তার প্লেগুলোকে লিখেছিল বর্তমান সময়ের স্কুল কলেজের সেলেমেরা, শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ ডাজন আন্ডারস্ট্যান্ড ছেলেমেয়েরা এটা বুঝতে পারে না কারণ এটা খুব পুরোনো জামানার ইংলিশ এজন্য বর্তমান মডার্ন ইংলিশে তাদেরকে ট্রান্সলেট করে তাদেরকে বোঝাতে হয় কিন্তু আপনি দেখবেন সুবহান আল্লাহ কোরআনুল করিম কিন্তু চোদ্দশো বছর আগে নাজিল হল কিন্তু চোদ্দশো বছর পরে এসেও যারা আরবিতে কথা বলে যারা আরবি ভাষা জানে তাদের কোরআন বুঝতে কোনো কষ্ট হয় না কোরআন বুঝতে তাদের কোনো অসুবিধা হয় না সুবাহ আল্লাহ এবং শুধুমাত্র আরব বলে কথা নয় নন আরবদের মধ্যেও যারা আরবি শিখেছেন তাদের জন্য কোরআন সহজ উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি কি কেউ আছো যিনি এই কোরআন কে থেকে উপদেশ গ্রহণ করতে চাও সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যেই আনাস কানাস থেকে যারাই আমাদেরকে দেখছেন আমরা আলোচনা করছি যে আল্লাহ তালা কোরআনকে যদি কদরের রাত্রিতে নাজিল করে থাকেন তাহলে এই কোরআন আবার তেইশ বছর কীভাবে লাগলো আর এই কোরআন কি পুরাতন হবে না কেন হবে না এর যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলছি আমরা খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিরোতির পরে আবারো দেখা হবে, আস্সলাম আলাইকোম আ রহমতুলাহি ঵া বরাকাতো পশন্তের বৃষ্টিতে জমন সবুজ হয়ে উঠে মরোভমি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 कत सुर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधानुधवार और शुक्रवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नशे पीस टी बांगल्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 दायित्व देखुदा ধন্যবাদ সবাইকে বিরতির পরে আমাদের সাথে থাকার জন্য যারাই আমাদের এই আসরে আমাদের সাথে আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে যে আমাদেরকে দেখছেন বাংলাদেশ অথবা ভারত আমেরিকা অথবা ইউরোপ অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা কোরআন নিয়ে কথা বলছি আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি এবং এই কোরআন কিভাবে নাজিল হলো কিভাবে আমাদের জন্য এই কোরআন পাথেও কেন ওই কোরআন মুক্তির দিশা সেই কোরআন নাজিলের বিষয় নিয়ে আমরা কথা বলছি এর আগে আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুভান এই কোরআনকে দিয়েছেন কদরের রাত্রিদের সর্বপ্রথম আল্লাহ নাজিল করেছেন এরপরে আয়াতান আয়াতান অল্প অল্প করে রসুল সাল আলহি ওয়াসাল্লামের প্রয়োজন মোতাবেক আল্লাহ সুহান এই কোরআনকে পাঠিয়েছেন সাথে সাথে আমরা এ কথাও বলেছি কোনো কোনো উলামায়ক্রামের মতমত হল যে এই কোরআন আল্লাহ সুবাহ মূলত নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে এই মতামতের পক্ষেও অনেক ওলামায়করাম রয়েছেন তবে আগের মতামতটা বেশি ওলামায়কেরাম গ্রহণ করেছেন এবং মোর লজিক্যাল হিসাবে আমরা কথা বলেছি এবং সাথে সাথে আমরা এই ব্যাপারেও কথা বলছি যে আল্লাহ সুফান এই কোরআনকে যে নাজিল করলেন এই কোরআন কেন পুরাতন হবে না কোরআন নাজিল হলো কত বছর আগে কেয়ামত পর্যন্ত যদি এই কোরআনের আর কোনো বর্ষণ যদি না হয় তাহলে এটা কীভাবে চলবে আমরা সবাই জানি যে বাইবলের বিভিন্ন বর্ষণ বিভিন্ন সময় তারা চেঞ্জ করে এবং আল্লাহ তাই কোরআনকে একভাবে রাখবেন হেফাজত করে রাখবেন কোনো পরিবর্তন হবে না কিন্তু কোরআন কেন পুরাতন হবে না এর ব্যাখ্যা আমরা এইভাবে করেছি যদি এই কোরআনটা মানুষের তৈরি হতো মানুষের রচনা হতো তাহলে এই কোরআন পুরাতন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই কোরআন যেহেতু মানুষের রচনা নয় এই কোরআন যেহেতু মানুষের এখানে কোনো হাত নাই এমন কি আল্লাহর নবীও এখানে অ্যাড করার কোনো বিষয় নয় আমি আল্লাহর নামে তার নিজের কোন কথাকে চালিয়ে দিত তাহলে আমি তার চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ ছিঁড়ে এমনকি নবী সাল্ল আলাই এই কোরআনের মধ্যে কোন কিছু অ্যাড করতে পারেন নাই কোন কিছু যোগ করতে পারেন নাই এই যোগ করার সুযোগ আল্লাহ সুবাহ আল্লাহ নবী কেও দেন নাই একমাত্র স্বয়ং রব ইত তিনি কোনো কিছু করার নাই এই আল্লাহ যেহেতু ভূত ভবিষ্যৎ এবং আল্লাহ তাল কাছে সবকিছু জানা আছে ভবিষ্যতে কি হবে অতীতে কি হয়েছে बर्तमानी की हर सबकिल्लासे रही है एवं आल्ला कारण मूलतन क्या लाइव थे क्या, इन क्या, इन क्या इन उन इन एक्शन क्या उन मोस्ट मडार्न कुर आनवर्तने दरकारा एमक सायन्स टेक्नोलॉजी जहाँ आविष्कार होता है तर माध्यम देखी कुरान चौदह शत बसर आगे जो थिरो दिए বৈজ্ঞানিকরা তারও অনেক কিছু এখনো পর্যন্ত আবিষ্কারও করতে পারে নাই তারা চেষ্টা করে করে করে করে কিছু কিছু তারা আবিষ্কার করছে ওভার থাউজেন্ড থিওরি মধ্যে আবিষ্কৃত হয়েছে সামনে হয়তো আরও বেশি হবে এই জন্য কোরআনটা হলো অ্যাবসলুট ট্রুথ কোরআনে যা বলা হয়েছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই সেই হিসেবে এই কোরআনটা কখনো পুরাতন হবে না আর যেহেতু এই কোরআনের ডিউরেশনটা বেশি হবে এই কোরআনের আপনার লম্বা সময় উইল রিমেইন ইন অ্যাকশন মানুষকে হেদায়তের পথ দেখাবে মুক্তির রাজপথ দেখাবে মানুষকে হেদায়তের আলো দেখাবে কেয়ামত পর্যন্ত সেজন্য আল্লাহ সুবহান আল্লাহ তালা মেহেরবানি করে যেটা করেছেন এই কোরআনকে এরকম ল্যাঙ্গুয়েজ আল্লাহ দিয়েছেন এবং এ হল একটা কারণ যে রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের নিকটে এই কোরআন আসতে লম্বা সময় লেগেছে এবং লম্বা সময় আমরা বলেছি তেইশ বছরের সময় লেগেছে এটা হলো মুফাসরিনেকেরামের ওলামা একরামের একটা মতামত যেহেতু এই কোরআন নাজিল হতে সময় লম্বা লেগেছে কোরআনের ডিউরেশনটাও আপনার বেশি হবে এটা একটা যুক্তিতে খাটে আসলে যদি কোনো বড় শহর বানাতে হয় ताी ता करते तो समय बेसि लागे मैं छोट बल्ला जेमन पढ़े रोम वज नट बिल्च इन ए डे रोम सिटी एक दिन तैरीय कारण आजे रोमे जाए इटाल राजधानी रोमे से आनी देखें कतो पुरतन ऐतिह्य एवं पुरतन निदर्शन सेवार पर बुझे जे क्या ये बे रोम वजनट बिल्स इन ए डे रोम एक दिन तैरीय ना অনেক দিন লাগে যে কোনো বড় জিনিস তৈরি করতে অনেক সময় লাগে আপনারা অনেকে জানবেন যে এই যে আমাদের জাতীয় সংসদ ভবন এত বড় বিল্ডিং তৈরি করা হয়েছে কত সময় লেগেছিল তৈরি হতে যে কোনো বড় জিনিস তৈরি হতে সময় লাগে ঠিক আল্লাহ সুফ হায়ানা হুয়া তা আয়ালা কোরআনকে যেহেতু সবচেয়ে বড় করে সবথেকে বড় লাস্ট টেস্টামেন্ট সর্বশেষ কিতাব হিসেবে আল্লাহ সুফ হায়ানা হুয়া তা আয়ালা এই কিতাবকে পাঠিয়েছেন এই কিতাবকে আল্লাহ সুবহান হুয়াত সর্বশেষ কিতাব হিসেবে পাঠানোর কারণেই আল্লাহ সুবহান হুয়াত এই কিতাব নাজিল করতেও সময় নিয়েছেন আর আল্লাহ সুবহান হুয়া তালা এই কিতাবের ডিউরেশনটাও বেশি দেবেন কেয়ামত পর্যন্ত এই কিতাব আল্লাহ সুবহান হুয়া তালার পক্ষ থেকে কার্যকর হবে আর সেজন্যই কোরআন যেমনভাবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াশাল্লামের সময়ে যেই ভাষায় যেইভাবে যেইভাবে কোরআন তেলাওয়াত করা হতো হুবহু তেলাওয়াত আমরা এখনো পর্যন্ত করি সুফহানাল্লাহ এরকম পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিতাব নাই এরকম পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই নাই এরকম পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মজেজা নাই এরকম কোনো মেরাকল নাই যে রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম থেকে আজ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের অফাত কত আগে হয়ে গিয়েছে আমরা জানি এর পরও আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সেলসেলাতে আমরা কেরাহাত পড়ি সুবহান আল্লাহ অনেকে এই কথা বলেন যে আমরা যে যে কেরাহাতটা পড়ি এটা আসলে মূলত রসুল্লা সাল্লি হস্লামের মাধ্যমে জিবরিল আলি সাল্লামের মাধ্যম হয়ে আল্লাহ তাল্লাহার কাছে রিলেশন হয়ে চলে যায় আল কেরাতটা হলো একটা সুনত যেটা ফলো করা হয় একজনের পর একজন ফলো করে সেইভাবে এই কোরআনুল কারিম আমাদের কাছে এসেছে এবং আল্লাহ সুবাহান হুয়া তালা এই কিতাবটাকে নাজিল করেছেন যদি আল্লাহ ত এই কিতাবকে নাজিল না করতেন তাহলে আমাদের হেদায়েতের কোনো পথ থাকতো না এখন নবী আমাদের মাঝে নাই কিন্তু এই কিতাব আমাদের মাঝে আছে এই কিতাব কথা বলে এই কিতাব আমাদেরকে পথ দেখায় এই কিতাব আমাদেরকে উৎসাহিত করে আমরা শুধুমাত্র বাংলাদেশ ভারতের কথা কেন চিন্তা করব। আপনি ইউরোপে যদি যান আমেরিকাতে যদি যান তাহলে দেখবেন प्रचुर मानुषे लाख लाख मानुष आग्रह आुरान के पढ़ार मुसलमान हो पढ़े शत शत हजार हजार लक्ष लक्ष मानुष्त मुसलमान हे शुदू कितबर मे सुहान अल्लाह यहाँ आल्ला मेहरबानी अल्लाह तला कित मध्य पवार दिए कितबर मध्य मर्जिजा अल्लाह तला दिए एर मध्य मेरा कल अल्लाह सुफहान हुआ तला गीता दिए सम्मानित भाई बोर जो विषय आलोचना करी वेरि स्पेश कुर आलदा तलाजमेंट करदेहर सूझ रखें ना बर कुरा के अल्लाह सुनता एम भाव नाजिल करल नाजिल करते गई जान एर मध्य को सन्देहर अवकाश ना था যেমন ভাবে আলাইহি সাল্লাসাল্লাম নিজে কোরআনকে মুখস্ত করেছেন আল্লাহ এই ক্ষমতা আল্লাহর নবীকে দিয়েছেন হেফাজতের দায়িত্ব নিয়েছেন সাথে সাথে জায়দনুসবেত রিয়্লাহাল নেতৃত্বেও ছয়জনকে দিয়ে ইকুয়াল্লি আল্লাহ সুহান এটাকে লেখানোর ব্যবস্থা করেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ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 जकता तो दान अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जिख बीच